আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকুলিল্লা আলহামদুলিল্লাহ নহমদু হু অনস্তু অনস্তিরুবিহ তব কলু আলাই أعوذ بالله من شرور أنفُكنا من يهدِهِ اللهُ فلا مُضِلَّ له و مَن يُضلِلْ فلا هاديَ له أشهدُ أن لا إلهَ إلا, إلا اللهُ وحده لا ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله وَأَقَامُوا الصَّلَاةَ وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَ أَحَدَكُمْ وَلَا تَقُولُوا لِمَا تَصِفُ أَلْسِنَتُكُمُ الْكَذِبَ هَذَا اللَّهِ الْكَذِبَ إِنَّ صلى باثني ربي رحمت للعالمين وهدى للعالمين او كما قال النبي عليه الصلاه महान नब्बुल जिन विश्व जगतर महान मालिकपालक महान मालिक तरह दरबारे लक्ष्य करते शुक्र जिन अशेष दया मेहरबानी करा के सुस्थ सबल रेखे समाज अनेक अनेक मानुष बाछाई कर निवाचित मनोनी मुक्ति परिवेशे आसार दे तौहिक दान करबुलान दरबारे मौखिक भाई शुक्र गुजार हो महाब्बत शुक्र आदाय करी बल्फानदुल्ला समाज कत मानुषूर्ते चिंता करी एना क्या जड़ित অপকর্মে জড়িত নামাজ কি জিনিস জুয়ার দিন কি জিনিস তারা এখনো বুঝে না আবার কত মানুষ তাদের উপর কত কঠিন অবস্থা বিরাজিত হচ্ছে অসুস্থ তার শিকার হয়ে হাসপাতালের বেডে ছটফট করছে আবার কোন মানুষের জীবনের শেষ অবসান ঘটে গেছে আজকের এই মুহূর্ত পর্যন্ত হায়াতের সাথে থাকতে পারে নাই छटफट करीब <coughs> छे। खावा मुख्य कारो कारो मृत्यु घटे गन का कारो कारो जन बजारे गेसे कपड़े कपड़ खरीद करा हजारो अवस्था कटी कोटी अवस्था मानुषर प्रति आल्ला तब तला अतिबादित कर বিরাজ করছেন আল্লাহ তালা মহজ দয়া করে মেহরবানি করে আমাকে আপনাকে সুস্থ সবল রেখে ওই সমস্ত অবস্থা থেকে নিরাপদ রেখে তার টুটাফাটা বন্দেকি করার জন্য তৌফিক দান করেছে। জন্য এটাকে নিয়মত মনে করা বেশি থেকে বেশি শকর আদায় করা শুধু জোবানি শকর নয় জোবানি শুকর সহজ আলহামদুলিল্লাহ আমরা করে ফেললাম এই সহজটাও তো আমরা করতে রাজি নাই সবচেয়ে বড় শুকর হল আমলই শুকর আমাকে আপনাকে আমলের মাধ্যমে আল্লাহ তালার হুকুম মানার মাধ্যমে নবীর তরিকা মতো জীবনযাপনের মাধ্যমে শোকর আদায় করতে হবে আল্লাহ আমাকে এতগুলি নিয়ম দান আল্লাহ তোমার কাল আমাকে আপনাকে এবারত করার তৌফিক দান করছেন এটাকে সবসময় মনের মনের শকর হলো আসল শকর সে মনের দিক থেকে শোকরা আদায় এমনকি কিতাবে নামাজ আছে যেমন আমার আপনার দিল কে আল্লাহর দিকে ধাবিত করা আল্লাহ কাতাল আমাকে আপনাকে মসজিদের পরিবেশে এনেছেন রহমতের পরিবেশে এনেছেন যেখানে রহমতের ফেরত তাদের আনাগোনা আদিটা আছে কোন বান্দা যদি ইমারতের জন্য মসজিদে জমায়েত হয় সরাসরি মসজিদের কথাই আদিজের মধ্যে বলা হয়েছে আল্লাহ রসুল বলেন আল্লাহ তালা পক্ষ থেকে বলেন কোন জামাত জন্য আমার ঘর সমূহ থেকে কোনো জমা বাল্লাহি মু বলেন মানুষ যদি এবাদতের জন্য জমায়েত হওয়ার কথা কেন বলা হয়েছে যে মস্কিদে একটা হল আল্লাহর ঘর রহমতের কেন্দ্র দ্বিতীয়ত এবাদতের জন্য জমা হওয়া ডাবল নূর নূর নালান जब दू नूर जमा है अल्लाह तो हिदायत भाग्यु विद्युत कारेंट ने लागे तक बाकी चले अल्लाह तोला नूर मे हमार कलम नूर ये अपनी इबादतर जो इसे अन्य उद्देश्य नये और घर का हल रहमतर केंद्र এই ঘরে জমায়েত হয়ে এই দুই নূর যখন জমায়েত হয় আল্লাহ তো তারা হেদায়তের আল্লাহ রসুল বলেন যারা এরকম আল্লাহর ঘরে এসে জমায়েত হয় হওয়ার পর কিছু কোরআনের তেল শুনে কোরআনের কিছু কথা শুনে যুয়ার আগে বয়ান করা হয় এটার উদ্দেশ্য এটা তো কোন বয়ানের সময় না সামান্য সময় এখানে কোরআনের যে একটা কথা বলা হয় কোরআনের মর্মার্থ বায়ন করা হয় এর তারা উদ্দেশ্য কি আল্লাহ তেন আমাদের হেদায়তের ফাঁসাল যেহেতু আমরা হেদায়তের ঘরে এসে গেছি রহমতের কেন্দ্রে এসে গেছি আল্লাহ রসুল বলেন এই মজুমাতে যারা আল্লাহর ঘরে এসে মজমা জমায়ত হয় আল্লাহ রসুল বলেন তারা চারটে ফজিলতের কথা বলেছেন চারটে মালা রহমতের ফেরা এই মজুমাকে বেস্টন করে নেয় রহমতের তারাও আলোচনা রহমতের ফেরেস্তারা বেষ্টন করে এলাকায় এক নম্বর দুই নম্বর আল্লাহ রহমত তাদেরকে আচ্ছাদিত করেছে রহমত কি জিনিস ভাই দেখা যায় না কিন্তু অনুভব করা দুনিয়ার ঝামেলা নিয়ে যখন থাকে তখন কত টেলশন থাকে কত ফের থাকে কিন্তু এবাদতে আসলে প্রকৃত এবাদত গুজার বেশি অন্তরে প্রশান্তি লাভ করে শান্তি লাভ করে আল্লাহ এই এবাদতকারী বান্দাদের অন্তরে বিশেষ একটি রহমত সাধারণ রহমতের চেয়ে একটু ব্যতিক্রম রহমত যেটাকে সাকিনা বলা হয়েছে এটা নাজিল করে ফেল এই বিপদ না এটা আল্লাহ তালার পক্ষ থেকে আমার মাওলা আমার রহমান তিনি যদি আমাকে বিপদ দিয়েও যদি আমার ভালো ফাইখানা করেন তাহলে আমি এটার উপরেই রাজি মধ্যেও ভালো আছে ওরানের কারিমে সুরাত আল্লাহ বলে হাবিবেন এক ব্যক্তি ছিল হাবিবেনার্জার নবীর রসুলগঞ্জ তারা দাওয়াত জিতেছিলেন মানুষদের নবীর রসুলগণ এক এলাকাতে গিয়ে জনপদে গিয়ে দাওয়াত জিতেছিলেন তাও দাওয়াত তো মানুষেরা ক্ষিপ্ত হয়ে নবিরসুলের বিরুদ্ধে বিদ্রোহ করেছে নবির উপক্রম হয়েছে এই কথা শুনতে পেয়ে হাবিবেন অন্য জায়গা থেকে দৌড়ে চুটে এখানে চলে আসছে নবীদের ছাপটে কথা বলার জন্য যে নবীরা যেটা বলতেছে এই কথাটাই একশো ভাব সত্য এই কথাটা আল্লাহ তালা অত্যন্ত ভালোভাবে সুরাতের মধ্যে যেন বিবাদের সম্মুখীন না হয় নবীদের ছাপটে কোথা বলছে কি বলছে ভাই আবার কমেন লোকেরা এই লোকদের কথা শোনো কারণ এরা তো কোন চায় না বিনিময় চায় এক পর্যায়ে হাবিব নজ্জার কে তারা এই ছাপট করার কারণে নবীদের পক্ষে কেন কথা বললো ছাপট করার কারণে তাকে ইতাবে আছে লাচ্চাতে লাচ্ছাতে তাকে মাইরে ফেলছে জায়গাতে আল্লাহ সবার তালা তার মৃত্যুর পরপরই তারা করে যখন উনি জান্ন তখন তিনি বলতেছিলেন আমার কমেরা যদি এটা বুঝত আল্লাহ তালা আমাকে জান্নাত দিয়ে দিচ্ছেন মাধ্যমে আল্লাহ তালা আমাকে জান্নাত দিয়ে দিচ্ছেন আমার কমের লোকেরা যদি জানতো তাহলে তারা প্রকৃত বিষয়টা বুঝত উনি অনেক কথাই বলেছিলেন হাবিবেন রহমান চাইলে আমার উপরে কোনো মুসিবত দিয়ে দিতে পারে কিতাবে লিখছে যে রহমান কেন মুস্তিবত দেবে মস্তিবত দেবে তো জাব্বার কিছু আল্লাপাগের কিছুক্ষণবাচক নাম আছে বিপদ আসো এই বিপদ আল্লাহ তার মর্যাদার জন্য দেন এটা তার প্রমোশনের জন্য দেন এই বিপদ তাকে কষ্টের জন্য দেন না দুনিয়াতে যারা ইমদ করে যারা দুনিয়াতে আল্লাহকে ডাকে তাদের উপর অনেক সময় বিবাদাবাদ আছে কিন্তু এগুলি বিবাদাবাদে তারা বিচলিত হয় না কেন হয় না তারা মনে করে এই বিপদ এটা আমার জন্য প্রমোশন হবে আমার মর্যাদা বৃদ্ধি পাবে আমার জন্য আল্লাহ তারা জান্নাতের উপযুক্ততা দাব ভাই যে মজুমতে আমরা বসেছি এই মজুমাতে রহমতের ফেরেস্তারা আল্লাহ রসুলের কথা সত্য রহমতের ফেরেস্তারা বেষ্টন করে রাখছে আর আল্লাহ মজবাবাসীদেরকে নিয়ে গর্ব করেন এই মজমার মধ্যে যে আলোচনা মর্মার্থ বায়ন করা হচ্ছে এর বড় আলোচনা এর ভালো আলোচনা কিছুই হতে পারে এই মসজিদের মধ্যে বসে কোরআন শিখেছেন কোরআন হয়েছে। একজন জায়গায় রসুল্লাহাম একবার ঘরে আরাম করতেছিলেন বিশ্রাম নিতেছিলেন এমন সময় আয় না জুড়ে হল সুরায় কাহাবের আয় অস্বীর নাকা তাদের উদ্দেশ্য হল আল্লাহ যেমন অস্থির হয়ে গেলেন যে তারা কারা যাদের সাথে বসার জন্য আমি রসুলকে আবেদ করা হল ঘর থেকে কোথায় যাচ্ছেন খুঁজতে খুঁজতে খুঁজতে স্বাভাবিক কেউ শুনতেছে কেউ শিখতেছে কেউ শিখাইতেছে মস্ক করতেছে যেই আল্লাহ রসুল সেখানে গেলেন আর সাহাবাহিক রাম কোরআন বন্ধ করতেন চেলা মনে করছে সাহা ভাই কিরাম যে হুজুর কী বলবেন হুজুরা শেখেছেন একটু তেল হুজুর বলবেন তোমরা কি করতেছো হুজুর আমরা আর আরেকজনকে শিখাইতেছি এগুলি দিনের কাজ ভাই যে শিখাবে সেও আল্লাহ কাছে বড় মর্যাদা হবে আর যা যে শিখবে সেও আল্লাহ কাছে বড় সম্মানিত হবে नहीं। तो तो एक चे ब पृथ्वी टीके आई पृथ्वी टीके आसमान आसमान जगह जमीन जमीन जैगा टीके आम कारण आज मदरसा के बोझा मेरा हुजूर देर के बोझा मने यगतिशील नय पश्चातमुखी पीछे दिखे जाइस আমরা যাইছি সামনের দিকে আর এরা পিছনের দিকে যাই মনে করা হয় কখনো মনে করা হয় না যে পুরান্ত এই এমন একটি বিষয় যেটার কারণে আল্লাহ তোমার এই পৃথিবীকে টিকিয়ে রাখে জন্য রসুল্লাহ সাল্লাহ আল্লাহ। আল্লাহ শুধু কোরআন একজন ব্যক্তি মহাব আল্লাহ নামের যে জিকির করে এসমে হবে আর এসমে সিফাত হলো রহমান রহিম করিম ওয়াহ আসমায় হুসনে গুলো সিফাত আল্লাহকে যেই নামে ডাকেন যেই নামে ডাকেন সেটাই ভাবছি এমন এবাদত যে ইবাদতের কারণে আল্লাহ তালাই পৃথিবীকে টিকিয়ে রাখে শাহবাদেরকে বললেন যে আমার সাহাবীরা তোমরা কি করতেছে এখানে উজুর আমরা কেউ করতেছি কেউ শুনতেছি কেউ জিগির করতেছি কেউ নামাজ পড়তেছি কেউ নামাজ কি করতেছি বললেন যে তোমাদের উদ্দেশ্য কি উদ্দেশ্য হলো আল্লাহ সন্তুষ্টি রেজাবন্ত এই ঘরে যারা আসবো এ বাদত করার জন্য একমাত্র উদ্দেশ্য থাকবে আল্লাহর এবাদত আল্লাহর সন্তুষ্টি আল্লাহ রেজাবন্দ অন্য কিছু না রসুলাম বললেন হে আমার সাহাবীরা আমি কসম করে বলছি তোমরাই সেই জামাত যে জামাতের সাথে বসার জন্য আমি রসুলকে আদেশ করাব শুনে রাখো আমার সাহাবিরা আমি ঘোষণা দিচ্ছি আমার জীবনে আমার মরণে সর্বাতে আমি তোমাদের সাথেই থাকবো ইনশাল সারা থাকবেন হাসরের মাঠে যখন উঠবেন হাদিসে আসে রসুল্লাহ হাসরের মাঠে কেমন করে উঠবেন সেটাও বলে দিয়েছে একবার দুই জন সাহাবীর কাঁধে হাত রাখে রাখে বললেন সে আবার সাহাবীরা তোমরা কি দেখতেছো দেখো তো আমরা দেখতেছি যে আপনি দুইজন কাদে হাত রাখছেন রসুল্লাহ সাল্লাহ বললেন সে দিন যখন আমি আমি খবর থেকে উঠবো আমার এই দুই সঙ্গী আবুবা করা রোড তার কাঁধে আমি হাত রেখে আমি এরকম ভাবি তারা আল্লাহর রসুলের সাথে সারা জীবন ছিলেন মৃত্যুর পর কবরে ছিলেন কবরে আছেন এরপরে হাসারে থাকবেন এমন কি জানলাতেও থাকবে ভাই এবাদতের বহু দাম আল্লাহ তালা অনেক দাম আল্লাহ তালার সাথে ইবাদত এই জন্য আমি আপনি ইবাদত করবো আল্লাহ তালার সন্তুষ্টি নিয়ে ইবাদত করবো রসুল্লাহ সাল্লাহ্লা একজন বরফ কিনেছে পানিকে ঠান্ডা করার জন্য শরবতকে ঠান্ডা করার জন্য বা মাছকে ঠান্ডা রাখার জন্য মাঠে দিবে কিন্তু বরফটা লাগাইতেছে না কাজে দেখেছি যত কাল হচ্ছে তার উপকারে আসবে না কিন্তু বরফ গোলে শেষ হয়ে যাবে কাজে লাগাই যদি হায়াতের সময় গুলোকে কাজে লাগাই এক একটি মুহূর্তকে যদি কাজে লাগাই এই মুহূর্ত আল্লাহ তালার কাছে স্বর্ণ রূপা চাঁদি হীরা মানিক মুক্তার চেয়েও কোটি কোটি গুণ দাম হিসেবে আল্লাহ তালার কাছে জমা হয়ে যাবে বর্ণনা রাখা সম এখন লোকটা বরফ ভাইঙ্গে মাছের মধ্যে দিচ্ছে না মাছে লাগাই দিচ্ছে না শরবতে দিচ্ছে না শরবতকে ঠান্ডা করার জন্য করে একটু পান করবে এমনি আইনে রাখিয়ে যত কাল কালক্ষেপণ হবে ওটা কিন্তু আপনার জন্য বসে থাকবে না ওটা শেষ হয়ে যাচ্ছে আমার আপনার জিন্দেগির সময় যাইতেছে তার মানে কি আমি যাইতেছি সময় যাইতেছে না আমি যাইতেছি এর অন্তরালে জন্য ভাই একটি অনেক দাম আল্লাহ অনেক দাম আল্লাহ না করুন আমাদের যে সময় গুলো নষ্ট করতেছি মূল্যহীন হয়ে মাটির যে মূল্য এক টুকরো মাটির যে মূল্য সেই মূল্য থাকবে না বরং ওই সময়টা আমার আপনার জন্য আফসোসের কারণ হবে কেমন কারণ হবে আমাদের দিনের অনেক নাম আছে তার মধ্যে এক নাম হল ইয়ামুল হাসরাতের দিন দুঃখের দিন ওই দিন সকলেই দুঃখ করবে একা আসের মধ্যে আপনি মানুষদেরকে সতর্ক করেন সাবধান করেন আফসোসের দিন সম্পর্কে এই আফসসের দিন মানে হইলেও আফসোস করবে জাহান্নাবি হইলে তো আফসোসের তার সীমা থাকবে না আফসোস করবে প্রত্যেকে আফসোস করবে হায় হায় আমার দুনিয়ার ওই মুহূর্তটা আমি কেন এই মাদুতি দুনিয়ার ওই মুহূর্তটা ওই সময় গুলো আমি বলবো ওখানে যায় কিন্তু রব্বানা বলবে কিন্তু দুনিয়াতে বলে কাটতে কাঁদতে চোখের বাণী শুকা যাবে এরপরে রক্তবাহীরা হবে চোখ তারপরও আল্লাহ তালা তাদের কথা শুনবেন না ওদের কোন জবাব বাসবে না কান্নাকাটি করো না তোমাদের সাথে কোন কোথায় বলা হবে না ভাই কেমন দিন হলো আফসোসের দিন সাইফুল হাদিফি রহমতুল্লাহ এই ভারত উপমহাদেশের সবচেয়ে বড় সাইফুল হাদিফ ছিলেন তিনি তার কিতাব ফাজির মধ্যে আনছেন জান্নাতিরা আশ্বস করবে একটা শ্রেয়ী আজি জান্নাত ব্যক্তিরা জান্নাতি ব্যক্তিরা জান্নাতে যাওয়ার পরও তারা ওই মুহূর্তের জন্য আফসোস করবে যেই মুহূর্তে তারা কাটে কি আফসোস করবে যদি আমি ওই দুই এক ঘন্টার সময় আমি যদি কাজে লাগাতাম আমি যদি সেটাকে কাজে লাগাইতাম তাহলে আমার আজকে জান্নাতের মধ্যে অনেক মর্যাদার বৃষ্টি হয়েছে জান্নাতের মধ্যে শ্রেণী থাকনি ক্লাস থাকবে মর্যাদা থাকবে আসলে চেষ্টা করা মেহনত করা হয় জন্য চেষ্টা করা মেহনত করা যারাই চেষ্টা করেছে আল্লাহ প্রমোশনের ব্যবস্থা করেছেন জান্নাতের মধ্যে আবদুল্লাহ ইব্দুল মুবারক রহমতুল্লাহ আলাই বহু বড় মহাদ্দেশ ছিলেন আবদুল্লাহ ইবুল মুবারক বড় এক এক সময় তিনি যেমন হাদিসের দল দিতেন চল্লিশ হাজার যন্ত্র আছে ওই রকম এগুলি ছিল না কিতা বেলে এই চল্লিশ হাজার লোক পর্যন্ত তার আওয়াজটাকে পিছনের পর্যন্ত কারা পৌঁছাবে এর জন্য চারশো জন মোকাবিলা ছিল চারশো জন মুকাবির ওনার আওয়াজটাকে ওনার কথাটাকেছেন হাজিদের কথা পৌঁছায় চল্লিশ হাজার লোক এক একবার তিনি মৃত্যুর সময় শয্যা যখন সাহিত হয়ে গেলেন তিনি খাদেনদেরকে বললেন ছাত্রদেরকে বললেন উনি খাটিয়ের উপরে শোয়া ছিলেন একটা খাটের উপরে শোয়া ছিলেন যেমন আমরা খাট ব্যবহার করি উনি মৃত্যুর তো বুঝতে পারে আল্লাহ উনি বললেন যে ভাই কোনো বালিশ নাই কোনো কিছু নাই সরাস মালিকা দিয়ে মাটিতে গোড়াগুড়ি দিয়ে বলছে মালিক সারা জীবন চেষ্টা করেছি তোমার দিনের প্রচার প্রসারের জন্য চেষ্টা করেছি এবারতের জন্য চেষ্টা করেছি কিন্তু তুমি এই মুহূর্তে না আমার ইমানটাকে তুমি করে দাও ইমানের উপরে করে দাও এইভাবে তিনি রুনা দারি করছেন আমি তোমার ওনা আমার ভুল ত্রুটি থাকতে পারে কিন্তু তুমি আমাকে মাফ করে দাও এইভাবে রুনা দারি করছে মাটির মধ্যে ঘোড়া ঘুরি দিয়ে কান্নাকাটি করছে রুনা জারি করছে এরপরে আল্লাহ তোমার কথা তারা তার রুটাকে নিয়ে চলেছে ওই আব্দুল্লা মোবারক মারা গেছেন যাওয়ার দেখি। দেখে বলছে হুজু আল্লাহ তালা আপনার সাথে কি আচরণ করেছেন তিনি বলছেন যে আল্লাহ তালা আমাকে মাফ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ মাফ করে দিয়েছেন তবে কথা হলো আমার বাড়ির পাশে একটা কামার ছিল मुखे कठा कि पास एक कमर छे एक गान्न पाई এই ছাত্র এই স্বপ্ন থেকে এক হয়ে গেল তখন উনি বাড়িতে যায় খবর নিছে কামার পার্সের বাড়ি পার্সের বাড়ির লোকের তো খবর একটা কামার ছিল কামারের পরিবারকে জিজ্ঞাসা করছে কামারও কিন্তু চলে গেছে জিজ্ঞাসা করছে পরিবারকে তার কি আমল ছিল বলো দেখো তোমার চিন্তা ভাবনা করে দেখো একটা আমল ছিল আমরা দেখছি যে যখনই লোহা পিঠাই তো হাতুরি লোহা থেকে মারতো আর যখনই আজান শুনতো আজান যখনই শুনতো হাতুরি সামনের দিকে না করে আছে সাথে সাথে যে নামাজে ফেরে আল্লাহর আজমত আল্লাহর হুকুমের আজমত আল্লাহর গুরুত্ব তার হুকুমের গুরুত্ব তার অন্তরে সারা জীবন কাজ করেছে ঠিক আছে খাটনির কাজ করেছে লোহা পিটিয়ে জীবন জীবিকা নির্বাহ করে অনেক খাটনির কাজ অনেক পরিশ্রমের কাজ কিন্তু আল্লাহর হুকুমের সময় দাম দিয়েছে আল্লাহ রসুল্লি জীবন সারা জীবনে আমল ছিল না তিনি কাজ রেখেই সাধারণে মস্তুম দিয়েছিলেন সেটা হলো আসল আমল আল্লাহ আল্লাহ ডাকে আমি সারাদার জীবনে আরেকটা আমল ছিল সেটাও আমরা দেখছি সেটা হলো যে কামার শেষ রাত্রেঞ্জার ছাড়ার জন্য আল্লাহ তুমি তো আমাকে টাকা পয়সা দেওয়া নাই অর্থ সম্পদ দেওয়া নাই আমি তো এই জিম মজুরি করে এই কামার আমি কামার লোহা থেকে জীবিকা নির্বাহ করি আমি তো অনেক খাটনির কাজ করি রাত্রে আমার ওঠার মতো কোনো ক্ষমতাও নেই ইবাদ করার মতো ক্ষমতা কারণ শরীর সমস্ত শরীর জর্জরিত একটা আমল ভাই আফসোস করতে হয় অনেক সময় অনেক আমল করতেন পারলো আফসোস আপনি অন্তরে পয়দা করেন এর জন্য কাঁদেন করে যে মাওলা আমি পারতেছি না কিন্তু আমি এটার জন্য কিন্তু আমি যদি ওনার মতো হইতাম আমি তাহাজ করতাম আর আরেকটি আমল ছিল কি নামাজের প্রতি বরফ আমল এই জন্য ভাই অনেক আমল আমাদের জীবনের প্রতিটি পদে পদে ছুটে যাচ্ছে কিন্তু আমরা গুরুত্ব দিব এই যে জুমার দিন মনে করেন কিছু আমল আছে যে আমল গুলো অত্যন্ত জরুরি কথা আল্লাহ বলেন যদি কেউ জুমার দিন ছয়টি আমলের প্রতি ভালো হবে একটু আজানের পর জমাতে আসা তো খরচ হয়ে যায় কেউ যদি কোন ব্যবসা বাণিজ্য জন্য কাজ নিয়ে থাকে তাহলে এটা আরাম হয়ে যাবে প্রস্তুতি নিতে পারবেন প্রস্তুতি নিয়ে শুধু আসতে যতটুকু সময় অন্য কোনো কাজ করতে মনে করে যে আমি পিছনের লোক পিছনে কেউ কাউকে আল্লাহ তালা পিছনের লোক বানাম নাই আসলে আল্লাহ তালা প্রত্যেক আগের লোক কিন্তু যদি সে নিজে পিছনে বসে এটা তার বুদ্ধিহীনতা দিনের ব্যাপারে বুদ্ধিমান হইতে হবে দিনের ব্যাপারে বুদ্ধিমান এটা আল্লাহবী আছে বুদ্ধিমান লোক গুসল দিবে বুদ্ধিমানকে দুনিয়া যে বুদ্ধিজীবী আছে যে দিন বুঝে গুসল দেওয়ার মাইয়ের কে দেওয়ার সুন্দর তরিকা বুঝে ওই লোক হলো বুদ্ধিমান ওর দাম আল্লাহর কাছে অনেক বড় এই ভাই আমরা বুদ্ধিমানের কাজ করব দিনের ব্যাপারে এখানে আমরা এরপরে বলছে অনামিনালকে অনার্থক কোন কাজ বা কথা কোর বলবে না আল্লাহ রসুল বলেন তার প্রত্যেককে কদমে কদমে আল্লাহ তাহলে এক বছরের নকল রোজা এক বছরের নকল এবাদতের সব তারা আল্লাহ আসরের পর আমাদের অনেক বড় আমল আছে হাদিসে আছে আসরের পর আসরের নামাজের পড়ার পর যদি এরকম ভাবে আশীর্বাদ একটা জরুদ আছে আল্লাহ আলম এবং তার আশি বছরের এবাদতের সব তার আমল নাম আল্লাহ দাঁড় করে আবার সর্বশেষ আর একটা আমল আছে জুমার দিন খুব জস্ত যাওয়ার আগে আরকি দোয়া করা আবার আপনার জীবনে অনেক প্রয়োজন অনেক অনেক যদি আমরা ওই সময় যা কিছু চাই আসবে আসে আল্লাহ আজকের দিনের আজকের দিনের সর্বশেষ যেটা নির্যাত সেটা হলো ওই টাইমে ওই টাইমে আমি আপনার আল্লাহর কাছে হাত উঠাবো সব বিষয়ে হাত উঠাবো দুনিয়ার বিষয়ে হোক আখিরাতের বিষয় হোক আল্লাহ তেম আর কথা তার আজকের দিনের খাতিরে সেটাকে কবুল আর মঞ্জুর করি এই জন্য আমল গ্রহ আমরা পা বন্দী করি ভাই আল্লাহ তোমার কয়াতালা আমাদের সকলকেই বোঝার অনুধাবন করার হৃদয়ঙ্গম করার এবং আমল করার জন্য তো দান করেন সকলে বলি আল্লাহাম